সপ্তম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুচ্ছ ব্যাখ্যা অদ্্বৈতবাদ ও বিশিষ্টাদ্দ্বৈতবাদ জগৎ কি মিথ্যা আইডেন্টি অব দ্য আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড ডিফারেন্সিয়েটেড জনাইয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন মণি ভাবিতেছেন দর্শন মতে সব স্বপ্নবধ তবে জীব জগৎ আমি এসব কি মিথ্যা মণি একটু একটু বেদান্ত দেখিয়াছেন আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট হেগল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন মণি তাই ভাবছেন কি পরই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকই পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল সূর্যদেব এখন দেখা যাইতেছে দক্ষিণ পশ্চিম কোণে যাহার জীবন বেদময় যাহার শ্রীমুখ নিশ্চিত বাক্য বেদান্ত বাক্য যাহার শ্রীমুখ দিয়া শ্রী শ্রীভগবান কথাকণ যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রীভাগবত গ্রন্থকার ধারণ করে সেই অহেতুক কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন মণি বলিলেন জগৎ কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ মিথ্যা কেন ওসব বিচারের কথা প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন হয়ে যায় এসব স্বপ্ন বৎ হয়ে যায় তারপর অনুলোম বিলোম তখন তিনি জীব জগৎ হয়েছেন বোধ হয় তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈরি হয়েছে ইট চুন সুরকি সেই জিনিসেই সিঁড়ি তৈয়ের হয়েছে আর যেমন বেলের কথা বলেছি যার অটল আছে তার টলও আছে আমি যাওয়ার নয় আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জগত রয়েছে তাকে লাভ করলে দেখা যায় তিনি জীবজগত হয়েছেন শুধু বিচারে হয় না শিবের দুই অবস্থা যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম আবার যখন সে অবস্থা থেকে নেবে আসেন একটু আমি থাকে তখন রাম রাম করে নৃত্য করেন ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন সন্ধ্যা হইল ঠাকুর জগন মাতার নাম ও তাঁহার চিন্তা করিতেছেন ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধেনাদি করিতে লাগিলেন এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে শ্রীশ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ মন্দিরে আরতি হইতে লাগিল আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি সন্ধ্যার কাল পরে চন্দ্রোদয় হইল শেয়ালো মন্দির শীর্ষে চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া মণি মেজেতে বসিয়ে আছেন মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন জগৎ মিথ্যা কেন হবে ওসব বিচারের কথা তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীবজগৎ হয়েছেন আমায় মা ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন দেখিয়ে দিলেন সব চিন্ময় প্রতিমা চিন্ময় বেদি চিন্ময় কোষাকুষি চিন্ময় চৌকাট চিন্ময় মারবেলের পাথর সব চিন্ময় ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে সচ্চিদানন্দ রসে কালীঘরের সম্মুখে একজন দুষ্টলোককে দেখলাম কিন্তু তারও ভিতরে তার শক্তি জলজল করছে দেখলাম তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টচার্যী মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন সেজবাবু আমার অবস্থা বুঝত পত্রের উত্তরে লিখল উনি যা করেন ता को कथा बोलना तागुली ठीक देखा जाए जीव जगत चतुर्विंशत हो तब जदिनी पूछे दें ती है मुख्य बला जाए ना रामप्रसाद जेमन तक तुम्हें भलो किलो से तुम्ह बुझे से अवस्थाओ हमारे बार विचार कर एक रकम देखा जाए और जख देखिए दें तक आक रकम देखा जाए